أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا بين يدي الله ورسوله الله. إن الله سميع عليم الحمد لله পুনরায় ব্যবসুল কোরআনে বসতে পেরে রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি আজকে सुराई हुजरात शुरू कर हजरत नादिल्न अंशर आलदा आलदा सने नजर रही शुरूते कट्टी आयात रही এইগুলো নাজিলের ব্যাপারে আছে। অনেক বেশি। এই বিষয়গুলোর সার্বজনীনতা প্রমাণিত হয় যে কোন একটি সুনির্দিষ্ট বিষয়ের কেন্দ্র করেই কিন্তু এগুলো নাদিল হয়নি এর সার্বজনীনতা এ দ্বারা উপলব্ধি করা যায় যে সানে নজরুল হিসাবে যেতো অনেকগুলো বর্ণনা থাকার কারণে এই প্রথম অংশের নাজিলের ব্যাপারে একটি বর্ণনা হল বনতামিম গুত্রের লোকেরা রাসুল্লাহ সাল্লাহআলামের কাছে এসেছিল তাদের গোত্রের আমির কে হবেন এই বিষয়ে আলোচনা করার জন্য আলোচনা শুরু হলে পর আবু বকর রফজি আল্লাহুয়ানহু প্রস্তাব করলেন হাকিমের নাম আর ওমর রবজি আল্লাহুয়ানহু প্রস্তাব করলেন आफरा इबनेर नाम दुजोन, नाम प्रस्ताव करते कथा काटाघाट चले गई कथार आवाज अनेक उचु प्रसंगे ये आयात गलो न प्रधानत এই বর্ণনাটি আমি সবগুলো নাজিলের প্রেক্ষাপট আলোচনা করছি না বরঞ্চ আলোচনায় গেলে পরে কিছু বিষয় চলে আসতে পারে তো এ আয়াত নাজিল হওয়ার পর আবু বকর রাজি আল্লাহন হু উনি উনার কণ্ঠকে একেবারে নিচু করেই ফেললেন আর উঁচু আওয়াজে কথা বলতেন না আর ওমর রাবজাল হুর অবস্থা হল তেমন যে ওনাকে প্রশ্ন না করা পর্যন্ত ওনার কথা বোঝাই যেত না এত আঁত্যে কথা বলতেন কণ্ঠটা এমনি বড় ছিল উঁচু আওয়াজে কথা বলতেন তিনিও ওনার সেই কণ্ঠকে সংযত করে নিলেন এবং আর উঁচু আওয়াজে কথা বলেন না एट सहबाई कराम रबुअल्लाहु आनुमर सामने कुरान आयात नाजिल होार पर तयर प्रति तरजेल कर एक आग्रह कुरान मजिदे को आयात नाजिल होकर रबुअल्लाहु तलाम कारो जदि विपरीत अमल पूर्वे थकत साथ संशोधन कर এমন কোন সাহাবাকে খুঁজে পাওয়া যাবে না যারা কোরআনের আয়াত নাজিল হওয়ার পর তারা নিজেরা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে সবে মাত্র আয়াত নাজিল হল আমি দীর্ঘদিন থেকে এইভাবে অভ্যস্ত আস্তে আস্তে আমি আমার অভ্যাসটাকে পরিবর্তন করি আমার অবস্থা পরিবর্তন আস্তে আস্তে করি এই ধরনের কথা একজন সাহাবার কাছ থেকেও কেউ খুঁজে পাবে না তাদের অবস্থা ছিল যেমন কোরআন মজিদের আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তারা শুধু বলতেন স্বামী আয়না ও আত আয়না আমরা শুনলাম এবং মেনে নিলাম সাহবায়িকেরাম রবিহ গোটা উম্মতে মুসলিমার জন্য তারা হলেন আদর্শ ইমানের ব্যাপারে আনুগত্যের পারে তারা যেইভাবে মুসলিম মিল্লাতের জন্য সাহাবাইকার রাজু আল্লাহ তালগন হলেন আদর্শ তারাই প্রকৃত পক্ষে সঠিকভাবে ইমান এনেছিলেন এবং ইমান আনার পর তারা সঠিকভাবে অনুসরণ করেছিলেন এই সুরার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পেশ করেছেন তাদেরকে লক্ষ্য করে এই নির্দেশনা দেওয়ার মাধ্যমে ওনাদের পরে কেয়ামত পর্যন্ত যত মমিন মুসলিম দুনিয়ায় আগমন ঘটবে প্রত্যেকের জন্য এই নির্দেশনাগুলো অপরিহার্য হয়ে গেল এটা শুধু মাত্র ওই সময়ের জন্য শুধু তাদের জন্যই ছিল না সকলের জন্য এটা নির্দেশনা হয়ে গেল তো আয়াতের দিকে যাচ্ছি যেখানে আল্লাহ ঘোষণা করছেন সম্বোধন করা হয়েছে সামনে উপস্থিত সে ইমানদারগন ছিলেন তাহাব এবং এই আহ্বানের মধ্যে সামিল কেয়ামত পর্যন্ত যৌথ মিন দুনিয়ায় আসবে সকলের প্রতি এই আহ্বান সকলকে ডাক দিয়ে বলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে তোমরা অগ্রগামী হইও না আল্লাহ এবং আল্লাহ রাসুলের সামনে তোমরা অগ্রগামী হইও না এগিয়ে যেও না আল্লাহর সামনে অগ্রগামী হওয়া কি शुद्ध जदि रसुलर सामने अग्रगामी बला हतोले बोझा गया चलार पते हम उन सामने सामने शुद्ध हाँ कल्ला सामने तो, तो, तो हाँ बोलते बोझार उपाय आज इन बेपक शब्दे आयाटी नाजिल कर सुबह मानव जर जे दिन पाती রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসালাম এই দিনের বাস্তব নমুনা যেইভাবে পেশ করেছেন সকল ইমামদার যেন এর মধ্যেই সীমাবদ্ধ থাকে এর চেয়ে নিজেরা যেন অগ্রগামী না হয় কোন বাড়াবাড়ি না করে আল্লাহ গঙ্গাল্লাহ রাসুল দিনের যেই সীমানা টি করে দিয়েছেন ওই সীমানার ভিতরেই যেন থাকে তারা নিজেদের পক্ষ থেকে বাড়িয়ে যেন তারা কিছু না করে আবার সকল কর্মের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আল্লাহ যেইভাবে দিয়েছেন যতটুকু দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম তার যে সীমানার ঠিক করে দিয়েছেন ততটুকুতেই সীমাবদ্ধ থাকতে হবে নিজের পক্ষ থেকে এর কিছু বাড়ানো কমানো যাবে না ব্যাখ্যা বিশ্লেষণ নিজের পক্ষ থেকে করা যাবে না বুখারিতে একটা হাদিসের অংশে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মন তা অপ্রিয়গণ ধ্বংস হয়ে গেল সেই মন তয় কারা মুনতির হল তারা যারা কোনো বিষয়ের বিশ্লেষণ করতে করতে এটার অতি গভীরে চলে যায় কোনো বিষয়ের বিশ্লেষণ করতে ব্যাখ্যা করতে করতে তার অতি গভীরে চলে যায় অথচ তার যোগ্যতা নাই তারা হল মুনতা এটা ধ্বংস হয়ে গেল এটার আরেকটি অর্থ হল যে কোনো বিষয়কে তার সীমা থেকে অতিক্রম করা সীমা লঙ্ঘন করা বিষয়টাকে তার সীমার মধ্যেই না রেখে আরো কিছু প্রশ্ন করে আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে সীমা অতিক্রম করে চলে যাওয়া যারা এমনটি করে তারা ধ্বংস হয়ে গেল আল্লাহ পাক তাহলে নিজের পক্ষ থেকে মানব জাতির জন্য দিন একমাত্র ইসলামকেই তিনি পেশ করেছেন মনোনীত করেছেন নির্দিষ্ট করে দিয়েছেন সেই ইসলামটা কি সেই ইসলামের বাস্তব নমুনা এ কোরআন মজিদের মধ্যেই সীমাবদ্ধ তিনি এই কোরআন মজিদের মধ্যেই ইসলামের বাস্তব নমুনা পেশ করেছেন এবং সেই ইসলামের বাস্তব রূপ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নিজের কথা কাজ এবং অনুমোদনের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে এর বাইরে যা কিছু আছে সেটা ইসলাম নয় এর বাইরে ব্যাখ্যা বিশ্লেষণ করে যত কোনো কিছুই যদি মানুষ নতুন নতুন এখানে সংযোজন করে বেশি বাড়ায় বা এটাকে কমায় তা পক্ষ থেকে একটা রূপ দান করার চেষ্টা করে সেটা কাছে নয়। আল্লাহ ইসলাম যে ব্যক্তি ইসলাম ছাড়া দিন হিসেবে অন্য কিছুকে তালাস করে সেটা আল্লাহর কাছে নয় আল্লাহ যেই দিন পাঠিয়েছেন সেটাই হল আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র দিন যার নাম হল ইসলাম छा दिन हिसाब करपूर्ण भावे आत्मसमर्पण्लम নিশ্চই আল্লাহ তোমাদের জন্য কিছু কাজকে ফোরস করে দিয়েছেন সেই ফরস কাজগুলো पचय करो ना गुरुत्वन कर दियोनाज केज हिसाब तुम्हारा से गुरु के मर्जदा दिए अमल करो अल्लाह किम हराम कर दिए हराम संस्पर्शे तुम्हारा जालाह तर शर तक सीमाना दिए তোমরা সেই সীমানা লঙ্ঘন করোনা আল্লাহ করে দিয়েছেন। সেই তোমরা লঙ্ঘন করোনা আল্লাহ ভুলে যাওয়া ছাড়াই জেনে বুঝে কিছু বিষয় অস্পষ্ট রেখেছেন তিনি সেই বিষয়ে ব্যাখ্যা প্রদান করেননি সেই বিষয়গুলো নিয়ে তোমরা গবেষণা করো না তিনি চুপ থেকেছেন সেগুলো ব্যাখ্যা করেন নাই এর অর্থ এটা নয় যে আল্লাহ ভুলে গেছেন এমন নয় তিনি জেনে বুঝেই কিছু বিষয় তিনি ব্যাখ্যা করেন নাই তিনি অস্পষ্ট রেখেছেন সেই বিষয়গুলো নিয়ে তোমরা গবেষণা করো না এখানে স্পষ্ট নির্দেশ তো আল্লাহ মানুষের জন্য যে দিনের সীমানা ঠিক করে দিয়েছেন কেউ যেন এই সীমানা অতিক্রম করে না যায় আল্লাহর সামনে এগিয়ে যাওয়া অর্থ কি এই দিনের সীমানার ভিতরে সীমাবদ্ধ থাকা এর বাইরে এখান থেকে অতিক্রম না করা আল্লাহ পাকসুবহানা মানব জাতির জন্য। তাদের জীবন পরিচালনার জন্য যেই বিধি বিধানগুলো দিয়েছেন তার সেই বিধি বিধানগুলো তিনি যেইভাবে দিয়েছেন সেইভাবে সেগুলোর উপর আমল করতে হবে এখান থেকে নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাঠসাট করা কোনো কিছুকে বাদ দেওয়া আবার নতুন কিছুর এখানে নিয়ে সংযোজন গোটানোর অধিকার কোন ইমানদারের নাই এখানে সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এটা কেউ করতে পারবে না রাসুল উল্লাহ সাল্লাই্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সেই দিনকে তিনি যেইভাবে নিজে মেনে চলেছেন অন্যকে মানার জন্য যেইভাবে তিনি পেশ করেছেন সেইভাবেই দিনকে মানতে হবে আর সেইভাবেই দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কেন নিজের পক্ষ থেকে কোন নতুন পন্থা কোনো কিছু আবিষ্কার করা যাবে না ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করা যাবে না এই জন্য এইখানে সরাসরি যে নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশের মধ্যে অত্যধিক ব্যাপকতা আছে এই জন্য আমি শাব্দিক অর্থের মধ্যে সীমাবদ্ধ করে কথাটি বলছি না যে চলার পথে শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়াই শুধু নিষিদ্ধ করা হয়নি নিশিদ্ধের মধ্যে এটাও সামিল নিষিদ্ধের মধ্যে যে কেউ যেন এবং রাসুল সালু আলাইহাল্লামের পরেও উম্মতে মুসলিমার দায়িত্বশীলদের উলুল আমরদের ব্যাপারও একই दान बनाएदद्दा रब्लाहु हजरते आबू बकर सामने सामने हाटिल रसुल्लाह सल्लाहुआल्लम आबुददा के बोलें तुम्हें एमन एक व्यक्तर सामने तुम्हें हाट जिनी इहकाल परकाले सम्मानित তাকে মূলত তিরস্কার করলেন নিষেধ করে দিলেন এর তারা বোঝা যায় যে এই নিষেধাজ্ঞাটা রাসুল উল্লাহ আলহাস্লামের পরেও মুসলিমার মুসলিম আমরদের জন্য এই নির্দেশনা প্রযোজ্য এরপর আল্লাহ বলছেন ওক্তাকুল্লহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ যেইভাবে তার বান্দাদের জন্য দিন দিনকে তিনি পেশ করেছেন সেই দিন মানার জন্য ইমানদারগণ যেন আল্লাহকেই ভয় করে কেউ যেন তাকে দুনিয়ায় কেউ শাস্তি দিবে বা কোনো অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে এটা না করে বরং সে আল্লাহকে ভয় করেই যেন আল্লাহর বিধি বিধানগুলো হুকুমাহ কামগুলো মেনে চলে আর আল্লাহকে ভয় করেই যেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহাল্লামের চেয়ে অগ্রগামী না হয় যেমন চলার পথে তেমনি কথা বলার সময়ে তেমনি কার্যক্রমের ক্ষেত্রে সকল ক্ষেত্রেই যেন রাসুল্লাহ সাল্লাহ আল্লি সাল্লামের অগ্রগামী না হয় এই জন্য যে আল্লাহকে ভয় করে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হয়তো কোনো কোন কথা বলছেন তিনি কথাটা যতটুকু বলছেন এতটুকু তিনি যদি সন্তুষ্ট না থাকে আরো বেশি প্রশ্ন করতে থাকে ওটা নিষেধ করে দেওয়া হয়েছে হয়তো তিনি এখন প্রয়োজন মনে করেননি প্রয়োজন হলে তিনি বলবেন এজন্য যারা বেশি বেশি প্রশ্ন করতেন তিনি তাদেরকে বন ইসরায়েলের ব্যাপারে সতর্ক করে দিতেন যে বন ইসরায়েলের লোকেরা মুসা আল্লাহ ইসলামকে এইভাবেই তারা প্রশ্ন করত আর পাদের প্রশ্নের কারণেই আল্লাহ তাদের প্রতি ছিল না ব্যাপারে নির্দেশ দিতেন কারণ বেশি প্রশ্নের কারণে হতে পারে আল্লাহ পক্ষ থেকে এমন একটা বিষয় এমন কোনো বিধান চলে আসবে যেটা পালন করা কঠিন হয়ে যাবে এখন রাসুদুল্লাহু আলাহামের সময়ে যেইভাবে এভাবে কঠিন হয়ে যাওয়ার মতো কোনো বিধান আসার সুযোগ ছিল এই এটা নিষেধ করে দেওয়া হয়েছে কিন্তু এই কথাটা সকল সময়ের জন্য প্রয়োজন এবং প্রযুজ্য এটা যে বেশি বেশি প্রশ্ন না করা কারণ অতি প্রশ্নের মাধ্যমে যেই জিনিসটা হয় সেটা হলো দৌড় লাতেম হয় আর এটা মানুষকে এক পর্যায়ে কুব ফিরপতে নিয়ে যায় যেমন মনে করেন কেউ একটা জিনিস হাতে নিয়ে বলল এটা কে সৃষ্টি করেছেন এটা কিভাবে সৃষ্টি করলো এটার আবিষ্কারক করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ পর্যন্ত গিয়ে প্রশ্ন করে বসতে পারে আল্লাহকে কে সৃষ্টি করেছেন আর প্রশ্নের কোন সীমা নেই এইভাবে তার প্রশ্নটা এটার লোল লাভে হয় একটার পর একটা অটোমেটিকলি একটা পিঠে আর একটা প্রশ্ন চলে আসে তখন সে কুফ্রিতে চলে যাবে এই এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দরকার এতটুকু সীমাবদ্ধ থাকা দরকার এর বেশি বেশি প্রশ্ন করে নিজেদের কাজটাকে জটিল করা যাবে না আমরা দেখি যে আমাদের মধ্যেও আজকের এই জামানাতেও মানুষ বিভিন্ন ধরনের ফেরকায় বিভক্ত হয়েছে আর সকল ফেরকার লোকদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের দলিল আছে আর সেইগুলো হলো তাদের নিজেদের ব্যাখ্যা করা দলিল মূল দলিল আছে দলিল থেকে তারা ব্যাখ্যা করতে করতে মূল জায়গা থেকে তারা বিচ্ছুত হয়ে গেছে এই বিভিন্ন সময় বাতিল ফেরকা জন্ম আগেও হয়েছে এখনো আছে নতুন করে হচ্ছে এই বাতিল ফেরকাগুলোর জন্ম হয় শুধুমাত্র এই মনটা হওয়ার কারণে যা সরাসরি রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিষিদ্ধ করে দিয়েছেন তো এই বেশি বিশ্লেষণ না করে সরাসরি আল্লাহ যে যেতটুকু আদেশ করেছেন সেই আদেশটাকে যেইভাবে করেছেন রাসুল্লাহ আলহাম এটাকে যেইভাবে তিনি আমল করেছেন বা আমল করতে বলেছেন বা আমল ওনার সামনে করা হয়েছে তিনি অনুমোদন দিয়েছেন এতটুকু সীমাবদ্ধ থাকতে হবে এরপরে নিজের পক্ষ থেকে আরো বিশ্লেষণ এটা কুফ্রির পথে নিয়ে যাবে মানুষকে এবং এটাই নিষিদ্ধ এটা করা যাবে না আলীম নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন এবং সবকিছু জানেন আল্লাহ সুবাহ তার শ্রবণ শক্তি এমন ক্ষুদ্র একটা পিপড়া মাটি দিয়ে হাঁটে হাঁটার সময় তার এই চুট্ট পাটা উঠানোর পর আবার ফেলে একটা শব্দ হয় ওই শব্দটা আল্লাহ শুনেন ওনার শ্রবণ শক্তি এমন ওই পিপড়ার পাটা মাটি মাটিতে পর্লে যে আওয়াজটা হয় ওই আওয়াজটা তিনি শুনতে পান তাহলে আমরা তো এর চেয়ে অনেক বড় প্রাণী আমাদের ছোলা ফেরা আমাদের কথাবার্তা নড়াচড়া মুভমেন্ট সবকিছু তো আল্লাহ শুনতে পান আমাদের সবকিছু তিনি শুনতে পান আল্লাহ শোনার বাইরে আমাদের কোনো কাজ হয় না এরপর তিনি হচ্ছেন আলিম তিনি জানেন তিনি কতটুকু জানেন এই সৃষ্টি জগতের মাঝে এই পৃথিবী একটা ক্ষুদ্র একটা গ্রহ এই পৃথিবীর কত প্রকারের গাছ গাছালি বন বনানি পাহাড় পর্বত আছে অসংখ্য অসংখ্য কোথায় কোন গাছটা জন্মে জন্মে সেই গাছটা বড় হয় গাছে কতগুলো পাতা হয় সে পাতাটা এক সময় শুকায় পড়ে যায় আল্লাহ এই সব কিছু জানেন কোন গাছের পাতাটা পড়ার সময় হয়েছে নতুন পাতা গোজানোর সময় হয়েছে গোজাচ্ছে আল্লাহ জানেন আল্লাহ সেই সোনা এবং জানা সর্বব্যাপী কোনো কিছুই তার জানার বাইরে নাই কোন একটা অনুপরমাণু আল্লাহর এলিমের বাইরে নাই এখন আমরা আল্লাহ তাহান দিন কি আমরা কিভাবে মেনে চলছি আল্লাহ সব জানেন দেখেন কিভাবে আমরা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহামের ইবা করছি অনুসরণ করছি আল্লাহ তাহ দেখেন এবং তিনি জানেন আল্লাহ জানার বাইরে শোনার বাইরে কিছু নাই এই জন্য এখানে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো মানুষ যদি শুধু মাত্র আল্লাহকেই ভয় করে আল্লাহ দিন মানার জন্য রাসুলের আনুগত্যের জন্য এটাই তার জন্য যথেষ্ট আর কোন পাহার পাহারের দরকার নাই আর কোন ধরনের গাইডের দরকার গেয়ার আপ করবে তাকে নির্দেশনা দিবে ওইভাবে এটা ওইভাবে করো নাহলে ঘুমিয়ে থাকে এটা কখনো হবে না যদি সে আল্লাহকে ভয় করে সে ঘুমাতে পারবে না অর্থাৎ তার দায়িত্ব পালন না করে নে না জাগ্রত হয়নি এরপর আল্লাহ বলছেন নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না তোমরা একে অন্যের সাথে যেইভাবে উচ্চ আওয়াজে কথা বলো তার কথার উপর এইভাবে উচ্চ আওয়াজে কথা বলো না তাহলে তোমরা তোমাদের আমলকে বরবাদ করে ফেলবেই পারবে না এখানে এই আদবটাই শিক্ষা দেওয়া হচ্ছে আল্লাহ নির্দেশ প্রদান করছেন যে তোমরা রাসুল্লাহ সাল্লআর যখন কথা বলেন তার কথার যে আওয়াজ এর উঁচু করে তোমরা কোনো কথা বলবে না সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে শানে নজুলের সময় যে আমি এই বিষয়ে যে বলেছিলাম আবু বকুর উমর এবং সাবিদ উন্নকায়েফের যে কথাগুলো বলেছিলাম ताई आयात नाजिल हो तक के साथे ता संशोधन करबू बकर तो कने कने कम ना जानी आल्ला आयत्य क्या आशंकए कथाई बतना साहबारम रसुल्लाह सल्लाम सामने बसत रसुल, रसुल कथा बोलत তাদের অবস্থাটা এক পর্যায়ে এমন হয়ে যেত যে তাদের মাথায় যদি পাখি বসে যায় তো পাখি মনে করবে এটা কোন স্থির কোন জড়ো পদার্থ তাদের এমন অবস্থাটা ছিল যে একটা পাখি বসে যেতে পারত ইচ্ছা করলে তাদের নড়া করতেন না মনোযোগ দিয়ে রাসুল উল্লাহ সাল্লু আলহ্লামের কথাগুলো তারা শুনতেন পরবর্তী সময়ে কোন সাহাবার কাছ থেকে তাবিনের কাছ থেকে মুস্তাহিদিনদের কাছ থেকে এটা এসেছে যে রাসুল উল্লাহ সাল্লাহু আলহ্লামের হাদিস যেখানে শুনানো হয় ওরা আনের দাস যেখানে হয় সেই সকল ক্ষেত্রের জন্য এই নির্দেশটা প্রযোজ্য কারণ রাসুল সাল্লু আলিহাসাল্লাম উপস্থিত থেকে সরাসরি যখন কথা বলতেন যেমন যেমনভাবে পরবর্তী সময়ে বিভিন্ন দাঁতের মধ্যে ওনার কথাগুলোই শুনুমাত শুনানো হয় ওনার কথাগুলি শোনানো হয় এই এই ধরনের দাঁতের সময় কেউ যেন তার আওয়াজকে উঁচু না করে যাতে করে লোকজন এই দাঁত শুনতে অসুবিধা হয় রাসুলের হাদিসগুলো শুনতে তাদের অসুবিধা হয় এমন আওয়াজে কেউ কথা বলবে না আর পরস্পরে নিজেদের মধ্যে যেইভাবে সাধারণভাবে উচ্চস্বরে কথা বলা হয় তোমরা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের সাথে যখন কথা বলো তখন তার সাথে কথা বলার সময় তোমরা এইভাবে কথা বলো না প্রথমটা কথাটা হইল মাজলিসের ব্যাপারে যেখানে মাজলিস হয় আর পরের কথাটা হল ব্যক্তিগতভাবে রাসুল উল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের সাথে যদি কেউ ব্যক্তিগত কথা বলে প্রত্যপি যেন সে কথা না বলে এটা রাসুল্লাহ সাল্লাস্লামের মর্যাদার প্রতি হানিকর এবং এটা এই জন্য উঁচু আওয়াজে কথা বলতে পরস্পরের মধ্যে যেভাবে বলা হয় সেইভাবে বলতে নিষেধ করে দেওয়া হয়েছে যদি করা হয় তাহলে আল্লাহ বলছেন এমনকি যদি করো তাহলে তোমরা তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তোমাদের সকল নেক আমলগুলো গুলো হয়ে যাবে অরুণ এবং তোমরা বুঝতেই পারবে না তোমাদের অজান্তেই তোমাদের আমল বরবাদ হয়ে যাবে তাহলে আমল বরবাদ হওয়ার জন্য মূলত কুফুর ছাড়া আমল বরবাদ হয় না কিন্তু এই বিষয়টাকে এটা আসলে কুফুর নয় কিন্তু গুরুতর অর্থিক গুরুত্ব বুঝানোর জন্যই হয়তো আল্লাহ এটা এখানে উল্লেখ করেছেন যে কেউ যদি তার এ ধরনের অভ্যাস হয়ে যায় উচ্চস্বরে কথা বলার এ ধরনের বেদবি করার তার মর্যাদা সম্মান যদি উপলব্ধি নাই করে তাহলে আর মনে কষ্ট পাবে রাসুল উল্লাহ সালসামের অন্তরে কষ্ট লাগবেই রাসুলের অন্তরে কষ্ট পাওয়া সাথে সাথে সকল আমলগুলো গুলো বরবাদ হয়ে যাবে এই কিন্তু সে নিজে উপলব্ধিও করতে পারবে না বলে মনে করেনি তার সেটা স্বাভাবিক কথা বড় করেছে স্বাভাবিক মনে করেছে এর দ্বারা তার আমল বরবাদ হয়ে যাবে এই আল্লাহ বলছেন যে তুমি বুঝতেই পারবে না তোমার ও তোমার আমলগুলো গুলো বরবাদ হয়ে যাবে যদি তুমি করো পরবর্তী যুগের সকল মাজরিসগুলো যেখানে কোরআন থেকে হাদিস থেকে দাঁত পেশ করা হয় সেগুলোর জন্য যেমন এই বিধান প্রযোজ্য কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অর্থাৎ উলিল আমরের ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা অনেকেই বলেছেন যে এটা সেখানেও প্রযোজ্য অনেকেরই মত এখানে যে উলিল আমরের ক্ষেত্র যেহেতু রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের উত্তর সুরি তারা পক্ষ থেকে নিয়ে এসেছিলেন সেই দিনের প্রতিনিধিত্ব যেহেতু তারা করছেন এই জন্য তারা তার উত্তর সুরি হিসাবে তাদের জন্য এটা প্রযোজ্য যারা রাসুল্লাহ সাল্ল আলহ্লামের কাছে তাদের কণ্ঠস্বরকে নিচু করে রাখে তারা হল ঐ সকল লোক যাদের অন্তর আল্লাহ তাকওয়ার জন্য বাসাই করে নিয়েছেন तर रही क्षमा बड़ विमय जरा प्रथम तो निषेधाज्ञा जराल करलें त मर्दा बोला प्रथम दुईटी आयाते कि निषेधाज्ञा आरोप निषेधाज्ञार पर जरा निषेधाज्ञा गुके बेचे थकबे निषेधगुलू पूरा पूरी मेने चलब তিনি সিদ্ধ এলাকায় বিচরণ করবেন না তাদের মর্যাদার কথা এখানে বলা হয়েছে যে যারা রাসুল উল্লা সাল্লুসাল্লামের সন্নিকটে তাদের কণ্ঠস্বরকে তারা নিচু করে রাখে তারা হল ঐ সকল লোক যাদের অন্তরকে আল্লাহ তাকোয়ার জন্য বাছাই করে নিয়েছেন তিনি পরীক্ষা করে নিয়েছেন এরা হল পরীক্ষিত মুতাফিক ওই যেখানে বলেছেন ওয়াস্তাকুল্লা আল্লাহকে ভয় করো তোমরা অবলম্বন করো ওই কথা বলছেন আল্লাহ এই সকল লোকদের তাকওয়ার জন্য আল্লাহ পরীক্ষা করে করে নিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা পৌঁছা মাত্রই তাদের কণ্ঠস্বরকে তারা নিচু করে নিলেন এটা ওই আবু বকর উমর রাব্দাল্লাহানহু তাবিদি কায় যারা ছিলেন তারা সকলেই যারা সাথে সাথে তারা এইভাবে এই আয়াতের উপর আমল করে তাদের কণ্ঠস্বরকে নিচু করে নিয়েছিলেন তাদের জন্যই এখানে তাদের মর্যাদাটাই এখানে উল্লেখ করা হয়েছে এবং তাদের মতো যারা এই আয়াতের উপর আমল করবেন তাদের সকলের জন্য এই এই মর্যাদাটা আল্লাহ এখানে উল্লেখ করে গিয়েছেন যে তাদের অন্তর গুলোকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন তা জন্য আল্লাহ পরীক্ষার মাধ্যমে এই অন্তরগুলোকে তারা আল্লাহ তাকুয়ার জন্য বাছাই করে নিয়েছেন এরা হলো পরীক্ষিত মুত্তাকে যারা আল্লাহর আয়াত পৌঁছা মাত্র তারা এর উপর আমল করেছে পূর্ব অভ্যাসের উপর তার অটল থাকে নাই নিজেদেরকে সংশোধন করে নিয়েছে সাথে সাথে আয়াত নাজিলের সাথে সাথে এরা হলো পরীক্ষিত মুত্তাকে আর এই মুত্তাকিদেরকে আল্লাহ সুসংবাদ এখানে দিচ্ছেন এখানে ঘোষণা করে দিয়েছেন এই টুকুর কারণে যারা আল্লাহর সীমানার বাইরে বিছরণ করে না রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আনুগত্যের সীমা লঙ্ঘন করে না এখান থেকে তারা বাহিরে বিচরণ করে না এবং তাদের কণ্ঠস্বরকে তারা নিচু করে রাখে যেমন যেমন মাজদিসের মধ্যে তেমনইভাবে ব্যক্তিগত ভাবেও দায়িত্বশীলদের সামনে উলিল আমরের সামনে তারা হল পরীক্ষিত মুত্তাক্কি আর এই পরীক্ষিত মুত্তাক্কিদেরকে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছেন তাদের জন্য আছে ক্ষমা আল্লাহ তাদের এই আমর গুলো করতে গিয়ে তাদের চুটি বিচ্ছুতি হতে পারে অনিচ্ছাকৃত যে ত্রুটি বিচ্ছুতি বা অন্য কোন ত্রুটি বিচ্ছুতি যেগুলো আছে আল্লাহ সবগুলো তাদেরকে ক্ষমা করে দিবেন আর শুধু কমাই করবেন না সাথে সাথে তাদেরকে উত্তম বিনিময় দান করবেন অনেক বড় বিনিময় দান করবেন আল্লাহ যখন বড় বিনিময়ের কথা বলেন তার সীমা কেউ নির্ধারণ করতে পারে না আল্লাহ কতটুকু দিতে পারেন কি পরিমাণ দিতে পারেন কত বড় দিতে পারেন এটা আল্লাহই জানেন তবে এটা আল্লাহ থেকে অনুগ্রহের একটা ঘোষণা এগুলো বান্দাকে খুশি করার জন্য যে আল্লাহ অবশ্যই তার বান্দাকে যারা এই বিধানগুলো মেনে চলবে তাদেরকে তিনি তারা যতটুকু প্রত্যাশা করে এর চেয়ে অনেক অনেক বেশি তাদেরকে বিনিময় দেবেন गरीब निश्चय जरा हुजरार बाहर के तुम्हें डाके यल निर्बुध বনু তামিম গুথের কিছু নিরক্ষর লোক সাধারণ লোক এসে থেকে ডাকতে শুরু করে আখরিজ ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাদের জন্য বের হয়ে আসেন ওটা বেঁধবী মূলক এই তার সাধারণত অত্যধিক ব্যাধবি প্রকাশ পায় এর মাধ্যমে তো এগুলো গুলো বুঝতো না নির্বুচ ছিল এই কথাটাই এখানে ওই লোকদেরকে লক্ষ্য করে এটা বলা হয়েছে আর এর মাধ্যমে এটা হলো একটা উপলক্ষ মাত্র এটার মাধ্যমে সকলের জন্য এটা মূলত নিষেধাজ্ঞা ইয়ারূপ করে দেওয়া হয়েছে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ওনার কক্ষের বাইরে থেকে জুড়ে ডাকবে এটা নির্বুধ এরা কিছু বুঝে না অজ্ঞ তাহলে কোন ধরনের বিজ্ঞ লোক কখনো এইভাবে ডাকবে না আবদুল্লাহ আব্বাস আনহু তিনি যখন কোনো বিজ্ঞ আলেমের কাছে যেতেন কোন সাহাবির কাছে কিছু শিক্ষার জন্য যেতেন জানার জন্য যেতেন তিনি দরজার বাইকে বসে থাকতেন ডাকতেন না করাও নাড়তেন না করাও নাড়তেন না তিনি নিজের ইচ্ছায় যখন তিনি বের হবেন তখন তিনি ওনার সাথে কথা বলবেন প্রত্যেকটি মানুষ তার নিজের আবাসে সে তার কিছু ব্যস্ততা কিছু কাজ থাকতে পারে তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতে পারে তার ব্যক্তিগত কর্মসূচি অন্য কেউ জানার কথা নয় এই তিনি হয়তো কক্ষে যখন ঢুকেন তখন হয়তো ওনার কোনো কাজও থাকতে পারে উনার যেকোনো অ্যাবাদে থাকতে পারেন এখানে হয়তো তিনি বিশ্রামেও থাকতে পারেন ওনার ব্যক্তিগত সেই কাদের মধ্যে বেগার সৃষ্টি করে এই খুজরা ফুজরাতণ্যের বহু বচন অর্থ হল এটা কক্ষ কামরা এমন কক্ষকে বলা হয় যার চতুর্দিকে দেওয়াল দেওয়া আছে এবং তার স্বাদ আছে তার ভিতরে যাওয়ার বের হওয়ার মতো দরজা আছে এটাকে হুজরা বলা হয় যেগুলো খেজুরের ডাল দেওয়া দেওয়া ছিল তার বেড়াটা দেওয়া ছিল খেজুরের ডালের এবং তার পরিমানটাও কোন যে আট হাত ছিল দশ হাত আট হাত আর দশ হাত ছিল আট ইন্টু দশ আর বারান্দাও একটা ছিল তো এক একটা রুম এক একজন স্ত্রীর জন্য ছিল আর সর্বশেষ পর্যায়ে তো ওনার নয় জন স্ত্রী ছিলেন তিনি পালাক্রমে এক এক জন স্ত্রীর কাছে থাকতেন উনি এই বিভিন্ন স্ত্রীদের কক্ষে যে অবস্থান করতেন সেইগুলোই হল হুজরাত যেহেতু অনেকগুলো পক্ষ এই জন্য এখানে বহু বসনে বলা হয়েছে তিনি হয়তো কোনো একটাতে আছেন যে কোনো একটাতে আছেন যখন তিনি কক্ষে থাকতেন তখন সাহাবাদের মধ্য থেকে আমার অনেক ছিল যারা জানতেন বুঝতেন তারা কেউ বাহির থেকে ডাকতেন না অপেক্ষা করতেন অথবা অনুমতি চাইতেন যেমন হাবিবাবিন তেসাল একদিন ভুরে আগেই রাসুলুল্লাহ সাল আলাই দরজা দাঁড়িয়ে আছেন তিনি দরজা ফজরের সালাপ আদায় করার জন্য দরজা কুলে দেখেন হাবিবাকে দাঁড়ানো তিনি বলেন তুমি কে তখন হাবিবা বললেন আমি সাহালের কন্যা হাবিবা আমি তো আমার স্বামীর কাছে থাকতে আর পারি না মানে তার স্বামীর কাছ থেকে খুলা তালাকের সে বিচ্ছেদের দাবি নিয়ে এসেছিল পরে তার স্বামীও যখন আসলেন রাসুলুল্লাহ সাল্লাইসালাম তখন হাবিবাকে বললেন সে যে তোমাকে বাগানটা দিয়েছিল মোহর হিসাবে সেটার অবস্থা কি তখন হাবিবা বলল যে সেটা যেভাবে দিয়েছিল সেভাবেই আছে তুমি কি তার বাগানটা ফিরত দেবে সে বলল যে আমি ফিরত দিলাম তখন রাসুল্লাহ সাল্লাহু আলাইহসাল্লাম তার স্বামীকে বললেন তুমি তোমার বাগানটা ফিরত নাও আর হাবিবা তোমার বিবাহ বন্ধন থেকে মুক্ত তিনি ঘোষণা দিয়ে দিলেন এই ভিন্ন হজরতে উসমান রাবি আল্লাহুয়ানহু খোলা তালাকের ক্ষেত্রে তিনি বলছেন এটা কোন তালাকি নয় খুলা তালাকটাকে তিনি তালাকি বলেন না বলছেন এটা হল বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ স্ত্রী তার স্বামীর বিবাহ বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেয় এই জন্য উসমান রাজি হলো যে নারী খুলার মাধ্যমে তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে তার ওই স্বামীর জন্য পুনরায় আর কখনো বৈধ হবে না এটা উসমান রাজি আল্লাহু আহুর ফায়ফলা তো এখানে সেই হাবিবা কেউ ডাকা ডাকি করতেন না যারা অন্তত পক্ষে এলিম রাখতেন জ্ঞান যাদের ছিল কিন্তু নির্বুধ লোকেরা তো ছিলই একদিন এক লোক चौके लोह सलाखा ढुक्रम दिल व्यक्ति जदि कारो घर भीतरे लुक्र थाय घरबा সেই অধিকার হয়ে যায় তার চোখ তুলে ফেলার যদি কেউ এই জন্য তার চোখটা তুলে ফেলে এই তাকে আর কোন ট্রেশ দিতে হবে না কারণ তার এই তাকানুটাই তার অপরাধ এখানে রাসুদুল্লাহ সাল্লা আলাইহসাল্লামিনী নির্দেশের মধ্যে যে কত বেশি মুসলিম মিল্লাতের উপকার নিহিত আছে যে প্রত্যেকটা মানুষের ঘরটা তাকে সম্পূর্ণভাবে নিরাপদ ज्जत था क्यों तर गोपनियोंता डेकार निर्बध लुके बड़ार फाक दिए तकान मत तटुरणी सुनिए देा हुई है तो जरा रसुल्लाह सल्लाम के हुजरार बाहर के डाके হল নির্বোধ এটা অজ্ঞ এই এটা সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে কারো অনুমতি ছাড়া কারো ঘরের ভিতরে যেমন প্রবেশ করা নিশ্চ অনুরূপভাবে অবস্থা না জেনে যে কোনো সময় কারো ঘরে গিয়ে হাজির হয়ে যাওয়া এটাও ঠিক নয় और बाहर के डाटा तो पूरा पूरी निषिद्ध बाहर टाइपे जदि ता धर्ज धारण करतनी तरह बेर पर्तर कल्याण कर নিশ্চয়ই আল্লাহ কমারশীল মেহরবান তিনি বলছেন যে ওই যে লোকগুলো রাসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লামকে বাহির থেকে ডাকছিল যদি তারা না ডেকে তারা অপেক্ষা করত ধৈর্য ধারণ করত কত সময় যতক্ষণ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লু আলিহাস্লাম স্বেচ্ছায় তিনি বের না হন নিজের ইচ্ছায় তিনি বের না হওয়া পর্যন্ত যদি তারা অপেক্ষায় থেকে দৈর্য ধারণ করে অপেক্ষায় থাকতো তাহলে এটা তাদের জন্য কল্যাণকর ছিল হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে বিরতি কয়েক মিনিটের প্রত্যেক রুমে জান জন্য কল্যাণকর পন্থা বলছেন এটাই যে ধৈর্য ধারণ করে অপেক্ষা করা তিনি নিজের প্রয়োজনে স্বেচ্ছায় তিনি বের না হওয়া পর্যন্ত যদি এই ধৈর্য ধারণ করে অপেক্ষা করে ডাকা ডাকি না করে তাহলে এটা তাদের জন্য কল্যাণকর এটা উত্তম शेषर अंश टी नाजिल करना दिए दिलेंतरी संशोधन आल्ला कमासिल তিনি বান্দার ভুল ত্রুটি তিনি ক্ষমা করেন আর সাথে সাথে তিনি মেহরবান দয়ালু তিনি নিজ অনুগ্রহে তিনি দয়া করে তিনি ক্ষমা করে দেন ফাতু মা হে মন্দারগণ যদি কোনো ফাঁসে তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা ওই সংবাদটিকে যাচাই করে নাও কারণ যদি তোমরা যাচাই না করে অজ্ঞতা অজ্ঞতাবশত কোনো জাতির উপর তোমরা জাপিয়ে পড়ো তাহলে তোমরা লজ্জিত হবে এখানে গুরুত্বপূর্ণ এই আয়াতটি অত্যধিক ব্যাপক এর जे व्यक्ति संबादे विशेषकर जदिखता देवार पर साथ ग्रहणा संवाद की जाए पर संबादी सत्य ना मिथ्या এটা যাচাই করতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং এটা যাচাই করার জন্য ওই সংবাদ যাচাইয়ের উপযুক্ত ব্যক্তি যারা তারাই করবে এমন হতে পারে যে কোন একটা সাসি প্রেক্ষির বা পাচারী ব্যক্তির কাছ থেকে সংবাদ শোনা মাত্রই এমন সংবাদ হতে পারে যে সংবাদের মাধ্যমে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে কোন গোত্র সম্পর্কে কোন জাতি সম্পর্কে এমন কোন একটা সংবাদ দিল যেই কারণে ইমান দারগন ওই সংবাদের ভিত্তিতে তার উপর হামলা করাটাকে তারা নিজেদের জন্য প্রয়োজন মনে করেন করে তারা ওই জাতির উপর তারা না বুঝেই হামলা করে বসলেন পরিণতিটা কি হবে যে তারা শেষ সত্যটা যখন বুঝতে পারবেন তখন তারা নিজেরাই লজ্জিত হবে নিজেরা অপমানিত হবেন এজন্য কোনো ফাঁসিকের সংবাদ গ্রহণ করা নিষিদ্ধ ইমানবারের সংবাদ গ্রহণ করা যাবে কিন্তু কোনো ফাঁসিকের সংবাদ গ্রহণ করাটা নিষিদ্ধ কিন্তু কোনো ফাঁসিক সংবাদ দিলে সেই সংবাদটি গাছাই বাছাই করতে হবে সুরাই নিশাতেও তেমন প্রাসঙ্গিক একটি আয়াত আছে যেখানে মুনাফিকদের ব্যাপারে সেখানে যখন তাদের কাছে নিরাপত্তা অথবা ভীতিকর অবস্থার কোনো সংবাদ পৌঁছে এমনিতেই তারা প্রচার করতে শুরু করে দেয় পরস্পরের মধ্যে যদি তারা নিজেদের মধ্যে এটা চর্চা না করে প্রচার না করে আলোচনা বিশ্লেষণ না করে রাসুল অথবা উলিল আমরের কাছে ওই সংবাদকে তারা পৌঁছে দিত তাহলে তারা ওই বিষয়ে পারদর্শী লোক দ্বারা এর সত্যতা তারা যাচাই করে নিতে পারতেন যদি আল্লাহর দয়া এবং অনুগ্রহ তোমাদের প্রতি না থাকত তাহলে তোমরা অল্প সংখ্যক ছাড়া অধিকাংশই শয়তানের অনুসারী হয়ে যেতে কোন সংবাদ এটা পৌঁছাইলে সেটা ভালো সংবাদ হোক খারাপ সংবাদই হোক সেই সংবাদটাকে যাচাই করতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তা না এটাকে গ্রহণ করা যাবে না যদি কেউ এই ধরনের সংবাদ গ্রহণ করে তাহলে পরিণতিটা খারাপ হবে পরিণতিটা ভালো হবে না যেই পরিণতিটা নিজের জন্য কল্যাণকর নয় নিজেরাই শেষ পর্যন্ত অপমানিত লাঞ্ছিত লজ্জিত অনুতক্ত হতে হবে নিজেদের এই ভুল কর্মের কারণে কারণ ভুল সংবাদের ভিত্তিতে ভুল কর্ম সংবাদ শুনে মাত্রই এটাকে গ্রহণ করা যাবে না প্রথমত বাহিরে থেকে ভিতরের সাথীদের জন্য নির্দেশনা পাঠিয়েছিলাম যে কোনো পত্র পত্রিকা রেডিও টিভি কোনো মিডিয়ার কোনো সংবাদ শোনা মাত্র এটা বিশ্বাস করবেন না তথপ্রথম নিষিদ্ধ এটা বিশ্বাস করবেন না এই সংবাদটি যদি গুরুত্বপূর্ণীয় হয়ে জানা প্রয়োজন গুরুত্বপূর্ণ হয় তাহলে এটা সরাসরি বাহিরে দায়িত্বশীলদের কাছ থেকে জেনে এরপরে আপনারা সত্য ঘটনাটা গ্রহণ করবেন আরেকটা হলো আমাদের অনেক সাথী বাহির থেকে গ্রেফতার হয়ে ভিতরে আসে আসার পরেই যারা পূর্ব থেকে ছিল তারা তাকে বেড়ে ধরে বাহিরের খবর সব জানার জন্য আর আসার পরে অনেকেরই অবস্থা এমন হয়েছে যে কিছু বিষয় আছে সে জানে অনেক বিষয় আছে সে জানে না তবে তার একটা ধারণা হতে পারে অনুমান করতে পারে ধারণা করতে পারে আর সেই জানাটা এবং অনুমান করা সবকিছু যেন একেবারে সরাসরি জানার মতো করি সে বর্ণনা করে এতে করে দেখা যায় তার কথাগুলো অধিকাংশই আমি পেয়েছি মনে করেন যে অতটি পার্সেন্ট মিথ্যা মিথ্যা তথ্য দিয়েছে ভিতরে কেননা বাহিরের কাজের অবস্থাটা এমন ছিল যে যিনি যে কাজে নিয়োজিত তিনি তার এই সীমানার বাইরে কিছু জানেন না তবে তিনি অনুমান করতে পারেন যে আমার কাজের যেহেতু এতটুকুই শুধু কাজ না কাজ আরো আছে তিনি এটা অনুমান করতে পারবেন কারণ যেহেতু কাজের ক্ষেত্রে টাকার কারণে অনুমান করতে পারেন আরো আছে কিন্তু জানেন না কিন্তু সেই অনুমানটাকে জানার মতো করে বলে দেন এজন্য এটা নিষিদ্ধ করে দিয়েছিলাম যে কেউ আসার পরে ডায় তুশী তাকে নিয়ে বসবেন দায়িত্বশীল বসে তার কাছ থেকে জানবেন এবং দায়িত্বশীল তাকে কাজে বাইন্ডিং আপনার সম্পর্কে আপনার যতটুকু জান আছে ততটুকু বলেন আর যে কাজের সাথে কোন তথ্য আমাদেরকে দিবেন না মানে গুলো আপনার জানার কথা আপনি ভুল করতে পারেন এরপর দায়িত্বশীল তার কাছ থেকে শোনার পর বাহিরে লিখবে বাইর থেকে এটা সত্যায়িত হয়ে যাওয়ার পর দায়িত্বশীল এটা তার ভিতরে সাথীদের যতটুকু প্রয়োজন মনে করবে ততটুকু জানাবে এই পালন করা হয়নি ব্যাপক ভাবেই রেডিওর গুলো খবর শুনেই সবাই বিশ্বাস করে বসে থাকেন আমি এই ভিতর থেকে ভালো মানের একজন দায়িত্বশীল চিঠি লিখে পাঠিয়েছেন আর অনেকের কাছে প্রচারও করছেন অথচ এখন পর্যন্ত মানে যখন লিখেছে আজকে থেকে হয়তো পাঁচ বছর আগে কিন্তু এখন পর্যন্ত তার জন্য আমরা খুঁজে পেলাম না বিয়ে করা তো দূরের কথা কিন্তু এই ধরনের একটা ধরার যেটা পত্রিকায় নিউজ টা আসছিল পত্রিকায় নিউজ কিন্তু একটা মিথ্যা নিউজ পত্রিকায় আসছিল আর সেই মিথ্যাটাকেই একদম দায়িত্বশীল নিজে বিশ্বাস করে অনেকের কাছে বলছে একটা মিথ্যা কথা এই ধরনের ব্যাপকভাবে মিথ্যার চর্চা হতো ভিতরে আর এই মিথ্যা চর্চার কারণে অনেকেরই মান ভিতরে আসার পর বৃদ্ধি হওয়ার কথা মান বৃদ্ধি হওয়া তো দূরের কথা অনেক নষ্ট হয়ে গেছে অনেক মানগত ভাবে অনেক পিছনে পড়ে গেছে শুধুমাত্র মিথ্যা চর্চার কারণে অথচ আমরা প্রত্যেকে জানি যে আমরা যারা গ্রেপ্তার হয়েছি গ্রেপ্তার হওয়ার পর প্রত্যেকের ব্যাপারে মিডিয়ায় কি এসেছে কতটুকু এসেছে এটা কতটুকু আমরা নিজের ব্যাপারটা নিজেরা তো বুঝি কিন্তু আমি আমারটা বুঝলাম যে আমার ব্যাপারে মিথ্যা প্রচার করছে এরা কিন্তু আরেক ভাইয়ের ব্যাপার আমরা বুঝিনা কেন আরেকজনের আমার ব্যাপারে যদি মিথ্যা নিষিদ্ধ এই নিষিদ্ধ কথাগুলোই খানের মধ্যে প্রয়াস করা হচ্ছে যে কোন সংবাদ কোন যদি আসে সেটাকে যাচাই বাছাই করার আগে এটা গ্রহণ করা যাবে না তাদের সংবাদটি সত্য না মিথ্যা এটা জানতে হবে ওই সুরাই নিসার ওই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে যে নিরাপত্তা অথবা ভীতিকর সংবাদ সেই নিরাপত্তার সংবাদ এবং ভীতিকর সংবাদ দুই ধরনের অবস্থা হতে পারে একটা হল কেউ এসে সংবাদ দিল আল্লাহর বামদাগর হয়তো প্রস্তুতি নিচ্ছেন কোন কুফ্ফার শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসে সংবাদ দিল তোমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ তোমাদের সামনে তো কোনো শত্রু নাই কার সাথে যুদ্ধ করবে তারা তো তোমাদের সাথে যুদ্ধের কোন প্রস্তুতি নিচ্ছে না বা এই কিউ নাই এখন এরা যদি সংবাদটা বিশ্বাস করে তার প্রস্তুতি ছেড়ে দেয় অস্ত্র শস্ত্রগুলো সবগুলো জমা করে রেখে দেয় আর অতর্কিতে ওই বাহিনী যদি হামলা করে দেয় তাহলে তাদেরকে অতর্কিত ভাবে তাদেরকে ধ্বংস করে দেবে এই নিরাপত্তা একটা সংবাদ যদি পৌঁছে যায় আবার এমন হতে পারে যে আল্লাহর বান্দাগণ তৈরি হয়েছেন এমন এক জাতির বিরুদ্ধে যে তারা অতি সহজে তাদেরকে পরাজিত করতে পারবেন কিন্তু এমন কোন ফ্রাসীকে সে সংবাদ দিল এমন কোন মুনাফিকে সে সংবাদ দিল যে আমরা তো দেখে আসলাম তাদের এত বিরাট প্রস্তুতি বিশাল বাহিনী তাদের ব্যাপারে এমন ধরনের ভয় জায়গাটে থাকলো তারা চিন্তা করলেন যে এত তাহলে এত শক্তি এত প্রস্তুতি এত সমরাষ্ট্র তাহলে এগুলোর মোকাবিলা তো আমরা করতে পারব না এই জন্য তাকে বাদ দিয়ে অভিযান তারা এত সহজ বিজয়টা তাদের হাত ছাড়া হয়ে যাবে এই ধরনেরটা মিথ্যা সংবাদ গ্রহণ করার কারণে এটাই হলো নিরাপত্তা এবং ভীতিকর অবস্থা তো এখানেও এই কথাটাই বলা হয়েছে যে কোনো নিরপ্রাপ কোনো জাতি তারা হতো মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের তাদের ভূমিকা নাই এ ধরনের কোনো কিছু করছে না হতে পারে তারা মুসলমান হয়ে গেছে এমন ভাবে দিল যে সংবাদটা শুনে তারা মনে করলেন যে অতর্কিত তারা না জেনে না বুঝে অজ্ঞতা তাদের উপর তারা হামলা করে বসলেন কিন্তু প্রকৃত অবস্থা যখন তাদের হামলার পরে তারা যখন জানতে পারবেন তখন তারা অনুতপ্ত হবেন তারা লজ্জিত হবেন অপমানিত হবেন তাদের কৃতকর্মের জন্য তারা অপমানিত হবে এই কোনো কোন সংবাদ পরীক্ষা ছাড়া গ্রহণ করা যাবে না আমাদের ব্যাপারে কিছু তাগুতের কিছু কর্মসূচি বাহিরে আছে তাগুত নিজের কক্ষ থেকে আমি কিন্তু এর আগেও বলেছি তাগুদ জিহাদের ময়দানকে বাধাগ্রস্ত করার জন্য তারাও একটা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে তারাও কিছু করছে সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এরা সেই জিহাদকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা কথা রচনা করে যেমন তাঁকুসের কিছু এজেন্ট দু একটা এজেন্ট ব্যবহার করেছে তারা বাহিরে ওই আর দিন আমি বলেছিলাম আমাদের সাথী সুধি সকলের কাছে প্রচার করছে যে আমরা নাকি আমাদের পদ্ধতি বাতিল করে দিয়েছি কোন প্রত্যেকে নিজের রুজি রোজগার করে চলবে খাবে এটা একশো পার্সেন্ট একটা মিথ্যা একটা কথা অথচটা আমরা জানি না কোনদিন কেউ উচ্চারণও করেনি এ ধে কোন চিন্তা ভাবনা হয়নি কখনো আর একটা কথা বলছি আমরা নাকি আরাকানের মুসলমানদের আমরা মুসিদ বলছি এবং তাদের পক্ষ নিয়ে কিছু করা যাবে না এটা একশো এই ধরনেরই বিভিন্ন ধরনের মিথ্যা কথাগুলো এই তাগুতের কিছু এজেন্ট তাগুত নিজে তাদেরকে তৈরি করেছে যদি আমাদের কোন সাথী সুদী তাদের এই কথাগুলো বিশ্বাস করে নেয় তাহলে তারা বিভ্রান্ত হবে তারা ধ্বংস করে দেবে হ্যাঁ আনুগত্য করা যাবে না এটা হলো তাগুতের কিছু এজেন্ট তারা বানিয়ে দিচ্ছে এই ধরনের তাদেরকে লাগাচ্ছে এটা ব্যবহার করছে আর দ্বিতীয় হলো বলছে যে তারা যে বাইরে কোন সংবাদ পাঠায় এটা তাগুতের মাধ্যমে পাঠায় এটা বলছে নাগুতের সহযোগিতা তারা এটা করা সম্ভব নয় তাগুতের এজেন্ট না হয়ে এটা সম্ভব নয় এজন্য তারা যা কিছু করে এটা তাগুতের এজেন্ট হয় ভিতরে যারা গিয়েছে এরা শহরে তাগুতের এজেন্ট হয়ে গেছে এই কথাগুলো ওই তাগুতটাই তৈরি করে কিছু কিছু তৈরি করে এই কাজটা করছে তো এইগুলো হল ওই সকল জাহিলে যে এই কথা যদি আমাদের বিশ্বাস করে তাদের জন্যই এই আয় স্পষ্ট করে আল্লাহটা জানিয়ে দিচ্ছেন যে এই ফাঁসিকদের কোন সংবাদ গ্রহণ করা যাবে না কিন্তু এই ফাঁসিকদের বাহ্যিক আচরণ কথাবার্তা দেখে আমাদের সাথী সুদীরা প্রথারিত হয় বিভ্রান্ত হয় মনে করে এরা তো আমাদেরই মনে হয় কিন্তু আসলে এরা আমাদের নয় এরা হলো তাগুতাদেরকে তৈরি করে আমাদের ধারে কাছে দিয়েছে আমি অবশ্যই আমরা চিনতাম না যে কয়টা করতেছে এদেরকে আমি কখনো দেখিও নি চিনিও না এরা আমাদের তানজিমে কোনো সময় ছিল কিনা তা আমি ভালো করে তাদের পরিচয় আমি জানি না দেখিও নাই তাদের নামও শুনি নাই এই ধরনের कैकटा केवहर करते हैं कथा तर संबंध ग्रहण कर প্রতি তারা অজ্ঞতা বসত কোন ধরনের ভূমিকা পালন করে তাহলে পরিণতিতে তারা লজ্জিত অপমানিত হবে এক হলো তারা এই দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে লজ্জিত হবে আর শাশুড়ের ময়দানেও তারা আল্লাহর দরবারে সেই মিথ্যা সংবাদের ভিত্তিতে সত্যের বিরুদ্ধে হকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেও তারা সেখানে লজ্জিত অপমানিত হবে যে ইমানদারগণ এই ধরনের কাজ করবে কোন ফাসিকের সংবাদকে বিশ্বাস করবে গ্রহণ করবে সেই ইমানদাররা দুনিয়ায়ও তারা লজ্জিত হবে অপমানিত হবে শাসরের ময়দানেও তারা লজ্জিত অপমানিত হবে কোন ফাসুকের সংবাদ পরীক্ষা ছাড়া গ্রহণ করা যাবে না এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লা সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন কোনো সংবাদ শোনার পর তার সত্য মিথ্যা যাচাই না করে যদি কেউ অন্যের কাছে বর্ণনা করে সে মিথ্যাবাতি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে কারো কাছ থেকে একটা সংবাদ শুনল কিন্তু এই সংবাদটা সত্য না মিথ্যা এটা যাচাই করলো না অন্যের কাছে বর্ণনা করতে শুরু করে দিল সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ সে একজন মিথ্যাবাদী সে আসলে মিথ্যা কথা বলেনি কিন্তু কিন্তু এরপরও মিথ্যাবাদী কারণ সে হতে পারে কথাটা সত্য সংবাদটা সত্য হলেও সে মিথ্যাবাদী কারণ এটা যে সত্য সেটা তো সে জানে না সে তো এটা যাচাই করে দেখে নাই যেটা সত্য না মিথ্যা এই সংবাদটা যেহেতু সত্যনা মিথ্যা যাচাই না করি অন্যের কাছে সে বর্ণনা করলো এই সে হল মিথ্যাবাদী আর যারা এই ধরনের কোন সংবাদ গ্রহণ করে এবং এই সংবাদটাকে তারা নিজেরা বিশ্বাস করে এবং অন্যের কাছে ওটা প্রচার প্রসার করে এরা সকলেই মিথ্যাবাদী আর মিথ্যা হলো কবিরা গুণা সব ছাড়া তাদের এই গুণা মাপ হবে না এই গুণাটা এটা আজকে দুনিয়ার মুজাহিদিনদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটা প্রয়োজন কারণ আমরা মুক্ত ময়দানে বিচরণ করতে পারছি না সারা দুনিয়ার জিহাদ পরিচালিত হচ্ছে এমন একটা কৌশলে যেই কৌশলটা হল তাগুতকে ফাঁকি দেওয়ার জন্য কারণ এই একটা অসম যুদ্ধ চলছে তাগুতি এমন একটা শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে যাদের বাহিনী সংখ্যায় অনেক যাদের প্রস্তুতি অনেক বেশি যাদের সমরাস্ত্র যাদের অর্থনৈতিক শক্তি সবগুলো অনেক বেশি তুলনামূলক আমাদের সেই জনশক্তি প্রস্তুতি প্রশিক্ষণ অর্থ সমরাষ্ট্র সবদিকে কম এই তাদের এই মোকাবেলাটা করতে গেলে তাদের কাছ থেকে আমাদের অনেক অ্যাক্টিভিটিস গোপন রাখতে হবে কৌশল অবলম্বন করে আমাদেরকে তাদের ধ্বংস করার জন্য আমাদের অভিযানগুলো পরিচালনা করতে হবে কারণ রাসুল উল্লাহ সাল্লাই বলে দিয়েছেন আল্ধ হল একটি শত্রুকে ধোঁকা যত বেশি দেওয়া যাবে ততই যুদ্ধের ক্ষেত্রে বিজয়ী হওয়া যাবে শুধু শক্তি আর অস্ত্র বলে হবে না গণকৌশলতা হল সবচেয়ে বেশি সংখ্যায় কম শক্তি কম এরপরও বিশাল বাহিনীর বিরুদ্ধে যোগ বিজয়ী হওয়াটা সম্ভব শুধু কৌশলের কারণে যদি শত্রুকে দেওয়া যায় যায় যায় দুখায় খাঁদে তো এই জন্য আমাদের কর্মকৌশলটাই এমন যে তাদের কৌশলের কারণে যাতে শত্রুকে ধুখা দেওয়া যায় মনে করেন আমি সারা দুনিয়ার কথা বাদ দিয়ে আমরা এখানে আমাদের একটা এলাকার কথা আমরা চিন্তা করি হতে পারে একটা নির্দেশনা দিয়ে আপনার কাজ হলো এই বলে দিলাম যে আমাদের যেটা আমাদের কর্মসূচির মধ্যে আছে যে আমাদের বিশেষ যে কার্যক্রমগুলো দায়িত্ব দিলাম আপনারা অন্য কোনো কিছু জানার বোঝার শোনার দরকার নাই আপনার কাজ এটা দেওয়া হলো এটা আপনি করতে থাকেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী অন্য কোনো নির্দেশ আপনার কাছে না পৌঁছে কিন্তু তিনি যদি এই কাজ করতে গিয়ে ওই মিডিয়ার সংবাদের উপর নির্ভর করেন সেই ফাসিকদের খবরের উপর নির্ভর করে অপেক্ষে কে কোথা থেকে কি সংবাদ প্রচার করলো সেদিকে সে কান দিবে না তার দায়িত্বটা নয় যদি কোনো কিছু পৌঁছানোর প্রয়োজন হয় সেটা দায়িত্বশীলের পক্ষ থেকে পৌঁছানো হবে তা না হলে তার কাজই হল এটা যতক্ষণ তার কাছে এটাই যথেষ্ট অন্য জায়গার অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানার কুজা তার প্রয়োজন নেই এটা হলো কৌশল কিন্তু এই ক্ষেত্রে অনেকেই কিন্তু এটা সংবাদ জানবে কিন্তু যাচাই করতে হবে ভুয়া সংবাদের উপর ভিত্তি করে ভুয়া সংবাদের উপর ভিত্তি করে অনেকটা উৎফুল্ল হয় কখনো ভীষ হয়ে যায় নিজের কাজকর্ম অনেকখানি ঘুটিয়ে ফেলে কোন কিছুই ঘটে নাই নিজে পালানোর চেষ্টা করে ভূহ সংবাদের ভিত্তিতে এই ধরনের অযোগ্যতা গুলো দূর করতে হবে বিভিন্ন জায়গায় যেভাবে তারা কাজ করছেন সেখানে অঞ্চলে আলাদা আলাদা ভাবে সে টিম ওয়ার্ক চলে প্রত্যেকে একটা টার্গেট দেওয়া থাকে কাদের একটা পরিধি দেওয়া থাকে একটা কর্ম কৌশল দেওয়া থাকে সে এই সীমানার ভিতরে থেকে তার ওই লক্ষ্যে কাজ করে যাবে এবং করে যাচ্ছে তার অভিজ্ঞ হয়ে গড়ে উঠেছেন তারা দিয়ে দেওয়া হয়েছে এটা যতক্ষণ পর্যন্ত উলিল আহম তাদেরকে ওইখান থেকে না ফিরান অন্যদিকে ডাইভার্ট না করেন অন্য কোন কাজ না দেন ততক্ষণ পর্যন্ত ওই কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং তার যান প্রাণ দিয়ে চেষ্টা করে পড়তে থাকে এবং এটাই তার সফলতা এবং এটাই তার সবচেয়ে বড় অবাদক কিন্তু যদি তার অন্য কোনো সংবাদ শুনে যে এখন তো এই এটার দরকার নাই পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে উলভাবে করতে হবে সে অনুচিন্তা করলো তাহলে এটা বাদ দিয়ে দিয়ে এখন ওই যে সংবাদ শুনলো কোনো ফাসিকের কাছ থেকে কোনো মিডিয়া থেকে সংবাদ শুনে নিজে কাজ বাদ দিয়ে দিল প্রেক্ষিগীরা আমাদের এটা ঘটছে এবং ঘটেছেও কিন্তু জিজ্ঞাসা করলে শেষ পর্যন্ত তার জবাব নাই আমার কে জানি বলছিল শেষ পর্যন্ত নাকি নির্দেশ দেওয়া হয়েছে এটা কোনো ইমানদার কোন য লোকের এটা নয় এখানে ইমানদারদের কাজ হলো তারা কোনো ফাক্তিকের সংবাদ গ্রহণ করবে না ছাড়া ফাফিকের সংবাদ সেখানে গ্রহণ করবে না যদি করে তাহলে সে নিজে বিচ্যুত হতে পারে সে ভুল পথে পা দিতে পারে তার মূল ইমান এবং আপিদা থেকে তার বিচ্যুতি করতে পারে আমরা দেখি রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবাদের মধ্যে আদর্শ নমুনা খাইবারের পতাকা যখন রাসুল্লাহ সাল্লাহ আলহাসম আলী রাজি আল্লাহ হাতে দিলেন খাইবার অভিযান পরিচালনার জন্য তিনি নির্দেশ দিলেন তুমি এগিয়ে যাও পিছন ফিরে তাকাবে না তিনি পতাকা হাতে নিয়ে আর কোনো কোন প্রস্তঙ্গা করে সুজা হাঁটতে শুরু করলেন একটু আগানোর পর থেমে গেলেন কিন্তু পিছন দিকে আর মুখ ফিরালেন না ওই সুজা দাঁড়িয়েছেন সামন দিকে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করেন আমি কত কম পর্যন্ত লোকদেরকে হত্যা করব। কিন্তু তিনি তো একটু ঘুরে ফিরে আবার প্রশ্ন করে জানার জন্য একটু আসতে কিন্তু তা করেননি ফিরে তো আসেনিনি ওই জায়গায় দাঁড়িয়েও তিনি পিছনে ফিরাননি ডান বামে কোনো দিকে ফিরেননি সুজা যেহেতু রাসুল সালাই বলছেন তুমি এগিয়ে যাও পিছনে তাকাবেনা এই জন্য কিভাবে নির্দেশ দিলেন লোকজন যতক্ষণ্লাহ বলে তুমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করবে এখানে সেই নির্দেশ পালনের যে একটা আদর্শ আমরা দেখতে পাই আর আমাদের অবস্থাটা হল কি আমরা প্রত্যেকেই মুস্তাহিদ আমরা সকলেই মুস্তাহিদ ইস্তেহাত করতে শুরু করে কোনো কোন সিদ্ধান্ত হলে কোনো নির্দেশ দিলে কোনো কাজ দিলে নিজের পক্ষ থেকে আমরা ইস্তেহাত করতে শুরু করে দেই। আর ইস্তেহাত করে আমরা প্রকৃত সিদ্ধান্ত থেকে নির্দেশ থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই আমাদের দ্বারা কোন কাজ হয় না আমরা নিজেরা নিজেদেরকে খুব বেশি বুঝদার মনে করি আসলে কিচ্ছুই বুঝি না যেই কারণে আমাদের যে মান হওয়ার যে যোগ্যতার বিকাশ হওয়া দরকার যোগ্যতা থাকা সত্ত্বেও এটা বিকাশ হচ্ছে না রাসুল্লাহ্লামের सामने रखा दरकार रखी आसबें मूलत মানুষের বিচ্ছুতি ঘটে সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টি হয় যে জিনিসটার কারণে সেটা হইল এই ধরনের সংবাদের কারণে বিভিন্ন তথ্যের কারণে যে তথ্যগুলো যাচাই বাছাই না করে বিশ্বাস করার কারণে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার আল্লাহ গানেশ্বর আসলে নিষিদ্ধ করে দিয়েছেন কোনো ফাসিজের কাছ থেকে কোনো সংবাদ আসলে সেটাকে যাচাই বাছাই করতে হবে ব্যসাই বাছাই করার আগে এটা বিশ্বাস করা যাবে না গ্রহণ করা যাবে না সে অনুযায়ী তো কোন আমর করার প্রশ্নই উঠে না যদি করি তখন আমরা দুনিয়ায় যেমন লাঞ্ছিত অপমানিত লজ্জিত হব শাসনের ময়দানে আমরা লাঞ্ছিত লজ্জিত অপমানিত হব এজন্য জন্য সকল ক্ষেত্রে আমরা জীবনের প্রতিটি ধাপে যেন এই আয়াতটাকে আমরা অত্যধিক আমাদের গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হিসেবে আমরা নিয়ে আমরা কাজ করি যদি আমরা এর উপর আমল করতে পারি আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ হেফাজত করবেন তো আল্লাহ তাহলে আমাদের টফিক দান করুন যেন আমরা বুঝে শুনে এর উপর আমল করতে পারি আমি